রহমান রহিম আল্লাহ নামে হে নবী আমি অবশ্যই তোমাকে নিয়ামতে পরিপূর্ণ কাউসার দান করেছি অতএব আমার স্মরণের জন্য তুমি নামাজ কায়েম করো এবং আমার উদ্দেশ্যে তুমি কোরবানি করো নিশ্চয়ই পরিশেষে তোমার নিন্দুকরাই হবে শেকড় কাটা অসহায়